أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون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 সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টির শিরোনাম হচ্ছে শাব্দিক অর্থে তাহিদ বলা হয় তাহিদ হচ্ছে ওয়াহাদ মাসদার এর অর্থ হচ্ছে ঐক্যবদ্ধকরণ একত্রিত করণ আল্লাহর একত্রবাদ পরিভাষায় তহিদ বলা হয় ও আম্মা তরিফ হু ফিল ইস্তলা ফাহা ইফরাদ আলা বিমা ইয়াসবিহ মিনাল উলুহিয়তি রুবুবিয়াল আসমাঈ ওয়াসিফাত উলুহিয়ত রুবুবিয়ত ও গুনবাচক নামসমূহের ক্ষেত্রে আল্লাহকে এক ও একক মানা পরিভাষায় তহিদের সংজ্ঞা হচ্ছে উলুহিয়ত রুবুবিয় ও গুনবাচক নামসমূহের ক্ষেত্রে আল্লাহকে এক একক হিসেবে মানা অর্থাৎ উল্লুহিয়ত এবং আল্লাহর যত গুনবাচক নাম আছে আসমা ওয় সিফাতের ক্ষেত্রে আল্লাহ তালাকে একক হিসাবে মানা নামই হচ্ছে তহিদ তাওহিদ মোট চার প্রকার ওলামা কেরাম বোঝার সুবিধার জন্য তওহিদকে চার ভাগে বিভক্ত করেছেন আল আউ্ল তহিদুল রুবু বিয়া এসানি তহিদুল উলুহিয়া এসালস তহিদুল হাকিমিয়া আল্লাহ توحيد الاسماء والصفات 1 نمبر হচ্ছে توحيد الربوبيه 2 نمبر توحيد الالهيه 3 نمبر হচ্ছে توحيد الحاكميه 4 نمبر হচ্ছে توحيد الاسماء والصفات 1 نمبر توحيد الربوبيه توحيد الربوبيه কি জিনিস হুয়াল ইতিকাদুল jazim ওয়াল ঈমানুত وحده هو الخالق রাযিকুল মুনইমুল متصرفুল المدبر لشؤون هذا الخلق لا خالق سواهو ولا رب إلا هو ولا محي ولا مميت إلا هو ولا متصرف في هذا الكون إلا الله عز و جل توحيد الربوبية بلوحايا درو بحبه اي بشوه روپور إيمانانا درو بحبه اي بشوه روپور بشاش استحابان کرا جاء الله تعالى حدشن ايكو ايكو تيني سرشتا تيني رزق داتا تيني اسمان زومنير پوري چالو نا کاري تيني بيتيتو آر کنو অন্য কেউ জীবন মৃত্যুর মালিক নয় বিশ্বজাহানের পরিচালনাকারী একমাত্র তিনি তবে হেদুর রুবু বিয়ে বলা হয় যে আল্লাহ রুবু বিয়ে তোর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালা যে রব আল্লাহ তালা যে প্রতিপালক আল্লাহ যে আমাদের প্রতিপালনকারী এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এর মধ্যে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আল্লাহ তালা হচ্ছেন স্রষ্টা আল্লাহ তালা হচ্ছেন রিজিকদাতা আল্লাহ তালা হচ্ছেন আসমান এবং জমিনের পরিচালনাকারী আল্লাহ ব্যতীত আর কোনো প্রতিপালক নেই তিনি ব্যতীত অন্য কেউ জীবন মৃত্যুর মালিক নয় জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লা সুবাহান হুয়া বিশ্ব জাহানের পরিচালনাকারী একমাত্র আল্লা সুবাহান হুয়া তালা অর্থাৎ আল্লাহ রাজিকদাতা আল্লাহ স্রষ্টা আল্লাহ বিশ্বজাহানের পরিচালনাকারী আল্লাহ তালা জীবন এবং মৃত্যুর মালিক এই ধরনের রুবু বিয়াতের যে বিষয়গুলো আছে অর্থাৎ আল্লাহ যে প্রতিপালনকারী এই প্রতিপালকের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করা একমাত্র আল্লাহকেই প্রতিপালক হিসাবে মানার নামই হচ্ছে তাওহিদুর রুবু বিয়া অর্থাৎ প্রতিপালন সংক্রান্ত আকিদার মধ্যে এটা আকিদ রাখতে হবে যে আমাদের প্রতিপালনকারী বিশ্বজগতের স্রষ্টা বিশ্বজাহানের নিয়ন্ত্রক একমাত্র আল্লা সুবাহান হুয়া তালা এটাই হচ্ছে তাওয়াহিদুর রুবু বিয়া তাওয়াহিদুর রুবু বিয়ার ব্যাপারে কোরআনুলকারী অনেক আয়াত এসেছে আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে হেনবি আপনি তাদেরকে বলে দিন আসমান এবং জমিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ অন্য আয়াতে আল্লাহ সুবহান আরো এরসাদ করেন يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون هيلوك সকল তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো الذي جعل لكم الارض فراشا والسماء بناء যিনি আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছেন আর জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন অতপর আল্লাহ তালা আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন এবং তোমাদের জন্য জমিন থেকে বিভিন্ন ফসলাদি থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন ফালত আলু আং দাদা ওয়া আংন তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে শরীর স্থাপন করো अल्लाह ताल ये आयतर मध्य बन आल्ला सृष्टि करती सृष्टि करूप बनिए और जमीन केछाना स्वरूप बनिए आल्ला सुबहान हुआ तला आसमान के पानी बर्षण करें जार मध्यमे फसल उत्पादित है और यूलूर मध्यमेद रिजिकर व्यवस्था है तो जे आल्लाछ करलें तपर आल्ला তোমরা আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করো না তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে শরীর স্থাপন করোনা তো আল্লাহ তালা হচ্ছেন আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন অন্য আয়াতে আল্লা সুবহান আর এস করছেন কলিল্লা হুম কলমুল আপনি বলুন আল্লাহ হুম মুল্ক হে আল্লাহ আপনিই হচ্ছেন সার্বভৌমত্বের মালিক আপনি হচ্ছেন রাজত্বের মালিক তুতিল মুল্কা মাং তাশা। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেন ংতা আপনি আর জাকি ইচ্ছা অপমানিত করেন বিয়াদিক সব কিছুর মঙ্গলের চাবি কাঠি আপনার হাতেই আপনি সব বিষয়ে ক্ষমতা পান তু লিজুল নাহারু লিজুল নাহার্লাইল আপনি রাতকে দিনের ভিতর প্রবেশ করান আর দিনকে রাতের ভিতর প্রবেশ করান আর মৃতকে জীবিতের ভিতর থেকে বের করে আনেন অত কোমাং তশা ও বিগর হিসাব আর আপনি যাকে ইচ্ছা বে হিসাব ঋতিক দান করেন তো আল্লাহ তালাই হচ্ছেন সেই স্রষ্টা যিনি জাকে ইচ্ছা রাজত্ব দান করেন যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অপমানিত করেন আল্লাহর হাতে সকল ক্ষমতা সকল মঙ্গলের চাবি কাঠি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহতালা রাতকে দিবসের মধ্যে ঢুকান দিবসকে রাতের মাঝে ঢুকান আল্লাহ মৃত থেকে জীবিতদের বের করে আনেন জীবিতদের থেকে মৃতদের বের করে আনেন এভাবেই আল্লাতলা মানুষকে যাকে ইচ্ছা অনেক পরিমাণ রিজিক দান করেন সুতরাং এই ক্ষমতা যার হাতে সকল ক্ষমতা যার হাতে তিনি হচ্ছেন রব জীবন মৃত্যুর মালিক যিনি আসমান জমিনের মালিক যিনি এই সব কিছু পরিচালনা যিনি করছেন তিনি হচ্ছেন রব আর এই ব্যাপারে একমাত্র আল্লাহ তালাই যে রব এই বিশ্বাসটা স্থাপন করার নামই হচ্ছে তাওহিদুর রুবু বিয়া তাহিদুর রুবু বিয়া এটার উপর পূর্বিকার কাফেরাও বিশ্বাস করত পূর্বের জামানার মক্কার মুশ্রিকরাও তাওহিদুর রুবু বিয়াতে বিশ্বাস করত। যেমন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এরশাদ করেন সুরায় জরুফের সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে নবী আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করুন মান খালাক তাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে অর্থাৎ মক্কার কাফিররাও এটা বিশ্বাস করত যে তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো এই জন্য নবীকে জিজ্ঞাসা করতে বলছেন আলিম যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মানা আর্থ আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে লাইয়া কল তারা বলবে তারা অবশ্যই অবশ্যই বলবে কাফেররা বিশ্বাস করত যে তাদেরকে এবং আসমান জমিনকে আল্লাহ তালা সৃষ্টি করছেন অন্য আয়াতে আরো স্পষ্ট ভাবে এসেছে হেনবি আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাক আসাম আওয়িউল আর্থ কি আসমান জমিনকে সৃষ্টি করেছে ওয়াসাক্ষার আসাম সাবাল কামাক এই সূর্য চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক কে লাইয়াকো উল আল্লাহ তারা বলবে এগুলোর নিয়ন্ত্রক হচ্ছে একমাত্র আল্লাহ অর্থাৎ আসমান জমিন সৃষ্টি এবং চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক এগুলো হচ্ছেন একমাত্র আল্লাহ তালা সুরে আঙ্কাবুতের একষট্টি নম্বর আয় তো এইভাবে মক্কার কাফেররা এটা বিশ্বাস করত যে আল্লাহ হচ্ছেন চন্দ্র এবং সূর্যের নিয়ন্ত্রক সুরাঙ্কাবুতের তেষ্টি নম্বর আয়াতে আর ওষাদ হয়েছে ওলা ইনসা আলাম হে নবী যদি আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কি আসমান থেকে পানি বর্ষণ করে অতপর এই মৃত জমিনগুলোকে আবার সজীব শ্যামল কে করে লয়াকু উল তারা বলবে এগুলো আল্লাহ তালা করেন তো মক্কার কাফেররা এ বিশ্বাস রাখত যে তাদের স্রষ্টা আল্লাহ আসমান জমিনের স্রষ্টা আল্লাহ চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক হচ্ছে আল্লাহ এবং আসমান থেকে পানি বর্ষণ করে জমিনকে সজীব করে এই জমিন থেকে রিজিকের ব্যবস্থাও করেন কে আল্লাহ সুতরাং এই বিশ্বাসগুলোও মক্কার কাফেররা রাখত তার মানে বোঝা যাচ্ছে যে তাওহেদুর রবু বিয়া যে আল্লাহ যে স্রষ্টা আল্লাহ যে প্রতিপালক আল্লাহ যে জীবন মৃত্যুর মালিক আল্লাহ তাল্লা যে আসমান এবং জমিনের স্রষ্টা চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক এই বিষয়গুলোর উপর মক্কার কাফেররাও বিশ্বাস করত। অনেকেই বিশ্বাস করত সুতরাং করতো এজন্যই দাওয়াতের মূল বিষয়টা ছিল দেখি তহীদের দ্বিতীয় প্রকার তহিদুলা তহিদুল উলুহিয়া কি জিনিস তহিদুলা ইফরাদুদ্দিন ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক একক হিসেবে মানা একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই দিনকে নির্ধারণ করা সিরক এবং মুস্তিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা তবে হেদুল উলুহিয়া হলো এককভাবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক একক হিসেবে মানা একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই দিনকে নির্ধারণ করা সির্ক এবং মুস্তিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা যেমন আল্লাহ তালা পবিত্র কালামে মজিদে সুরাইবা ইনার পাঁচ নম্বর আয়াতে বলছেন অমা উমিরু ই আবুদুল্লাহ মুখলুসইন আলাহুদ্দিন तरर्देश देा जाते निर्देश एक दीन जीवन व्यवस्था एकम्र आल्ला जीवन व्यवस्था एकम्रल्ला तला तलाश कर তেইশ নম্বর আয়াত আল্লাহ তা আবুদু ইয়াহ তোমাদের রব ফায়সালা করেছেন তোমার রব ফায়সালা করেছেন আল্লাহ তা আবুদু ইয়া যে তোমরা শুধুমাত্র তারও ইবাদত করবে তা আল্লা তালা ফায়সলা করেছেন যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হবে লোকেরা ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করবে এটাই হচ্ছে আল্লাহর ফয়সলা তো সুতরাং ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক একক মানার নামই হচ্ছে তাহিদুল উলুহিয়া إذا كان بإبادة تلك التعليقات وهو إخلاص الدين لأه وإفراده تبارك وتعالى بالعبادة فلا نعبد إلا الله ولا نسأل إلا الله ولا نستغيث إلا الله ولا نذبح إلا لله ولا ننظر إلا لله ولا نطلب المدد والعون والنصر والشفاء إلا من الله تو توحيد الإلوحيه هو ইল্লাল্লাহ আমরা আল্লাহিত করবো কাছে প্রার্থনা করবোনালা আনস তু ইহ আল্লাহ কাছে সাহায্য চাবোনা ওয়ালা আনস ইল্লাল্লাহ ইহ আল্লাহ ব্যতিত কারো নামে জবাই না, ফলে আনজুরু ইল্লাহ আল্লাহ ব্যতিত কারো নামে মান্ন করবোনা ইল্লা আমরা সাহায্য এগুলো সবকিছু একমাত্র আল্লাহর থেকেই কামনা করব। যেভাবে আল্লাহ সুবাহ হুয়া তালা একাই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা একাই আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ তালাই হচ্ছেন জীবন মৃত্যুর মালিক সুতরাং আমাদের সব ইবাদত আল্লাহর জন্য হবে আমরা যে জবাই করব এটা আল্লাহর জন্য করব। আমরা যে মান্ন করব এটা আল্লাহর জন্য করব। আমরা যে সিসদা করব এটা আল্লাহর জন্য করব। আমরা সাহায্য চাবো শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাব এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর জন্য করা ইবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য করার নামই হচ্ছে তাও উলুহিয়া উল্লহিয়া অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক ও একক হিসেবে মানা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক ও একক হিসাবে মানার নামই হচ্ছে তাও হেদুল উল্হয়া আর ই তহহিদুল উলুহিয়ার দাওয়াতটা নিয়েই আমা আলাহি সালাতাম এসেছিলেন প্রত্যেক নবীর দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তহিদুল উলুহিয়া আল্লাহ তালা পবিত্র কালামে মাসিদে বলছেন ওমা আর আমি আপনার পূর্বে যত নবিরাসুলদেরকে পাঠিয়েছি তাদেরকে এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি যে আন্নাহুল্লাহ ইলাহা ইল্লা আনা ফা আবুদুন যে আমি ব্যতিত আর কোনো ইলাহ নেই ফা আবুদুন সুতরাং তোমরা আমারও ইবাদত করো আপনার পূর্বে সকল নবীদের দাওয়াতের মূল অংশটাই ছিল ফা আবুদুন তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই যেমন আল্লাহ তালা যত নবীর যত কৌমের কাছে গেছে তাদের প্রথম মেসেজটা ছিল ইয়া কৌমি আবুদুল্লাহ হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো মািন তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা এক আল্লাহর ইবাদত করো তাম্বিয়া আলিহি সালাতামের দাওয়াতের মূল বিষয়বস্তুটা ছিল তাহিদুল উল কারণ তাহিদুর রুব বিয়ার উপর অনেক মুস্তিকটাও বিশ্বাস স্থাপন করত। এজন্যই তো আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে বলেছেন বিল্লাহ ইল্লা অমায়িন বিসরিক কোন অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মুসলিক তারা বিশ্বাস করত যে আল্লাহ স্রষ্টা আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ চন্দ্র সূর্যের নিয়ন্ত্রক এগুলো বিশ্বাস করা সত্য তারা মুসলিক ছিল কারণ হচ্ছে তারা উলুহিয়াতের ক্ষেত্রে সিরিক করত। এজন্য নবী নবীর রাসুলদের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহিদুল উলুহিয়া অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক ও একক হিসেবে মানা তো তাহিদুল উলুহিয়া আমরা বুঝতে পারলাম যে তাহিদুল উলুহিয়া হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক একক হিসেবে মানা ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্য করা ইয়া কেনা আবুদু বা ইয়া কেনাস্তায় হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি বা ইয়া কেনাস্তাআন আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এই যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো আল্লাহকে সেজা দিবো আল্লাহরই ইবাদত করব। আল্লাহর কাছে সুস্থতা কামনা করব এই সব কিছুই হচ্ছে তাহিদুল উলুহিয়ার অংশ তো তাহিদের তিন নম্বর প্রকার হচ্ছে তাহিদ আল হাকিমিয়া তাহিদুল হাকিমিয়া তাহিদুল হাকিমিয়া হচ্ছে ইফরাদুল্লাহ তাবারকআলা ফিল হকমি আত্মীয়া বিধান এবং সংবিধান প্রণনের ক্ষেত্রে আল্লাহকে একও একক মানা যে আল্লাহ তালাই হচ্ছেন একমাত্র বিধানদাতা আল্লাহ তালাই হচ্ছেন একমাত্র সংবিধানদাতা সংবিধান রচনাকারী একমাত্র আল্লাহ এই বিশ্বাসটা স্থাপন করার নামই হচ্ছে তাহিদুল হাকিমিয়া অর্থাৎ বিধানের ক্ষেত্রে বিধান রচনার ক্ষেত্রে একক কর্তৃত্ব আল্লা সুবাহানহুয়াতাল এটাই হচ্ছে তাহিদুল হাকিমিয়া আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে সুরা ইউসুফের ৪০ নম্বর আয়তে ইরশাদ করছেন হুক ইহ বিধান দেওয়ার অধিকার বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর অন্য আয়তে আল্লাহ সুহান হুয়া তালা আরো ইরশাদ করছেন হকমি আল্লাহ তালা বিধান দেন আল্লাহ তালা বিধান দেন আল্লাহ তালা ফায়সালা করেন লা লাবালি হকমি আল্লাহর ফায়সালাকে পশ্চাৎ নিক্ষেপকারী কেউ নেই সুরা রাদের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াহকুমু আল্লাহ তালাই বিধান দেন আল্লাহ তালাই ফয়সালা করেন লা মুআককিবা লিহুকমি আল্লাহর বিধানকে পশ্চাৎదని ক্ষেপকারী কেউ নেই অন্য আয়াতে সূরা কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ ইরশাদ করছেন ওয়ালা ইউশতিকু ফি হুকমিহি احدা তিনি তার বিধানের ক্ষেত্রে কাউকে অংশীদার বানান না আল্লাহ তাআলা বিধানের ক্ষেত্রে কাউকে শরীক করেন না অন্য আয়াতে তারা কি জাহলিয়াতের বিধিবিধান চায় তারা কি জাহেলিয়াতের বিধিবিধান কামনা করে অমন আহসানুন আর বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ অপেক্ষা উত্তম বিধানদাতা কে রয়েছে সুরায় মা ৫০ পঞ্চাশ নম্বর আয়াত এই আয়াতগুলো থেকে স্পষ্ট রূপে বোঝা যায় যে আল্লাহ সুবাহ হচ্ছেন বিধান দেওয়ার ক্ষেত্রে এক ও একক সুতরাং বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে এক ও একক মানার নামই হচ্ছে তাহিদুল হাকে মিয়া আজকে দেখা যায় এই তাহিদুল হাকিমিয়ার মধ্যে অনেক সমস্যা তাহিদুল হাকিমিয়ার ক্ষেত্রে এই সবচেয়ে বেশি শির খোচ্ছে এই জন্য তাহিদুল হাকিমিয়াটা ভালো করে বুঝতে হবে যে তাহিদুল হাকিমিয়া মানি হচ্ছে বিধানদাতা হিসেবে আল্লাহকে একক হিসেবে মানা কোনো জনগণ বিধান রচনা করতে পারবে না কোনো শাসক বিধান রচনা করতে পারবে না বিধান রচনার একমাত্র কর্তৃত্ব হচ্ছে আল্লাহ আল্লা সুবাহান তালার এটাই হচ্ছে তাহিদুল হাকিমিয়া ইনিল হকমু ইল্লা আলিল্লাহ বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর তহিদের চার নম্বর প্রকার হচ্ছে তাহিদুল আসমা ই ওয়াসিফাত আল্লাহ তালক নামের ক্ষেত্রে আল্লাহকে মানা তহিদুল আসমা ওয়াসিফাত বলা হয় কোরআন এবং সুননার মধ্যে আল্লাহ তালার যে গুন নামগুলো এসেছে এগুলোকে স্বীকার করা এবং এগুলোর উপর একনিষ্ঠভাবে ইমান আনার নামই হচ্ছে তাহিদুল আসমাই সিফা অর্থাৎ আল্লাহর যত গুণবাচক নাম এসেছে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস স্থাপন করা বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এই নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকো হাদিসের মধ্যে এসেছে বোখারি মুসলিমের হাদিসে ইনাল ইসমান আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে যেই এগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে তো এখানে আমরা দেখি যে আল্লাহর নিরানব্বইটা নাম আছে আল্লাহ তাল্লার অনেক সুন্দর সুন্দর নাম আছে তো এই নামগুলো ধরে ধরে যে ডাকবে আল্লাহতালা এ ডাকে সাড়া দিবেন। তো আল্লাহর এই গুণবাচক নামগুলোর উপর ইমান আনার নামই হচ্ছে তাওহিদুল আসমাঈ ওয়াস্তিফাত তো তাওহিদুল আসমা ওয়াস্তিফাতের ক্ষেত্রে কয়েকটা বিষয় সব সময় মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে যে তা তাহিদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে এক নম্বর কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে এই আল্লাহর গুনবাচক নামগুলোকে তাহারিফ করা যাবে না কোনো ধরনের বিকৃত করা যাবে না আল্লাহ যেটা যেভাবে বলেছেন সেটাকে সেভাবে বিশ্বাস স্থাপন করতে হবে কোনো ধরনের পরিবর্তন পরিবর্ধন করা যাবে না তাতাতিল থেকে বিরত থাকতে হবে আসমা ও সিফাতের মধ্যে তাতিলের ক্ষেত্রে বিরত থাকতে হবে তাঁতিল মানে হচ্ছে আল্লাহর কোনো গুনবাচক নামকে অস্বীকার করা অস্বীকার করা যাবে না এভাবে তামফিল আল্লাহর সাদৃশ্য বর্ণনা করা যাবে না যেমন আল্লাহ তালা বলছেন ইয়াদুল্লাহ তো এখানে আল্লাহর ইয়াদের কথা আসছে কারো হাত দ্বারা এই ইয়াদের উদাহরণ পেশ করা যাবে না তামসিল কোনো ধরনের মেশাল দেয়া যাবে না আল্লাহ এই জন্যই বলেছেন আল্লাহর অনুরূপ কেউ নেই আল্লাহর অনুরূপ কোনো কিছু হতে পারে না তো সুতরাং আল্লাহর অনুরূপ কেউ নেই সুতরাং আল্লাহর নামের ক্ষেত্রে গুনবাচক নামগুলোর ক্ষেত্রে কোনো ধরনের উদাহরণ দেয়া যাবে না এই তামসিল থেকে বিরত থাকতে হবে তারপর হচ্ছে তাকইফ কোনো ধরনের কাইফিয়ত বর্ণনা করা যাবে না তাকিফ থেকে বিরত থাকতে হবে সুতরাং আল্লা সবাহনতালের যে সিফতগুলো যেভাবে আছে এটাকে কোনো ধরনের তাহরিফ তা কিফ ব্যতীত আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তালার সিফতগুলোর উপর আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে এটা নিয়ে বেশি প্রশ্ন করা এগুলো নিয়ে গবেষণা করা এগুলোর আকার আকৃতি বর্ণনা করা তামসিল তাকিফ দেওয়া এটা কোনোভাবেই বৈধ না সুতরাং আল্লাহ তালা যে আসমা ওয়াস্তিফাগুলো যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করা এটার উপর ইমান আনা এটাই হচ্ছে আহলুসান্না জাম্মা কিদা। আর এটাই হচ্ছে তাহিদ ফিল আসমাই ওয়াস্তিফা এটা হচ্ছে তাহিদ ফিল আসমাই ওস্তিফা আল্লাহ তালার গুণবাচক নামের ক্ষেত্রে আল্লাহকে একক একক হিসেবে মানা সমন্বিত উপস্থিতি আজকের আলোচনায় আমরা তাহিদের সংজ্ঞা ও তাওহিদের প্রকারভিদগগুলো নিয়ে আলোচনা করলাম তাওহিদের সংজ্ঞা হচ্ছে উলুহিয়াত রুবু বিয়াত ও আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহকে এক একক হিসেবে মানা তাওহিদের প্রকার হচ্ছে তাওহিদ মোট চার প্রকার এক নম্বর হচ্ছে তাহিদুর রুবু বিয়া আল্লাহ তালাকে রব হিসাবে এক একক মানা আল্লাহ তালা যে আমাদের স্রষ্টা আমাদের প্রতিপালক ক্ষেত্রে আল্লাহকে একক একক হিসেবে মানা এটা হচ্ছে তাহিদুল রুবু বিয়া দুই নম্বর হচ্ছে তাওয়াহিদুল উলুহিয়া তাওহিদুল উলুহিয়া হচ্ছে এই বাদতের ক্ষেত্রে আল্লাহ তালাকে এক একক হিসেবে মানা তিন নম্বর হচ্ছে তাওহিদুল হাকিমিয়া অর্থাৎ বিধান ও সংবিধান রচনার ক্ষেত্রে আল্লাহকে এক একক হিসেবে মানা চার নম্বর হচ্ছে তহিদুল আসমা ই সিফাত অর্থাৎ আল্লাহর গুনবাচক নামগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক একক হিসেবে মানা আল্লা সুবাহান তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন এবং তাহিদকে বুঝে তাহিদের উপর অটল থাকার তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাক